জাহরির রদিল্লাহতুআ আল্লাহ আরও বলেন জাহিলি যুগে জুল খালাসা নামে একটি ঘর ছিল যাকে কাবাই ইয়ামনি ও কাবাই স্বামী বলা হতো রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন তুমি কি জুল খালাসার ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো জাউরির রদিল্লাহতু আল্লাহন বলেন আমি আহমাজ গোত্রের ১৫০ জন ঘোর সওয়ার সৈন্য নিয়ে যাত্রা করলাম এবং প্রতিমা ঘরটি বিধ্বস্ত করে দিলাম সেখানে যাদেরকে পেলাম হত্যা করলাম এসে রসুল্লাহ সাল্ল্লাহু আল্লামকে খবর জানালাম তিনি আমাদের জন্য এবং আহমাদ গোত্রের জন্য দোয়া করলেন